বর্তমান সময়ে পৃথিবীর বেশিরভাগ মানুষ ইসলামের নাম জানে এটা সত্য কিন্তু বাস্তবতা হচ্ছে इसलम एक अपरिचित धर्मे परिणत होर कारण हल हो वर्तमान समय मानुषर विश्व समाज व्यवस्थार इसलमर विश्व मूल्यबोधल जाए ना इसलम के एक सेकेले धर्म हिसाब प्रचार कर है बला है इसलम एक मध्यजुग्य धर्म आधुनिक समय इसलमर रीतिनी को स्थान नहीं बर्तमान वास्तवत इसलम एक अचल धर्म इसलम के आंकड़े धरते गले जुगे हमें पिछिए जब इत्यादि इत्यादि सत्यी बोलते काफिर नये बर अनेक मुस्लिमरा एमटा विश्व पुरो मीडिया जुड़े कखो सूक्ष्म भावे कखो मोटा दागे इसलमर बिुदे कैम्पेन चलते आल्ला रसूल सल्लासल्लम एक हादी इसलम एक समय अपरिचित हो जाए अर्थात इसलम मानुषर जीवन थे एम भाव हारिया जा इसलम के आर चे जा कथा बोल, बोल जरा इसलाम पालन कर तरह कथा बार्ता क्याकर्म वेशभूषा अद्भुत मन हो ইসলামের প্রথম যুগে এমনটাই হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহিস্লাম যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তারা ছিলেন অপরিচিত স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুসলিমদের সবাই বাঁকা চোখে দেখত তারা হয়ে গেলেন সমাজের পর এরকম একটি অবস্থায় আসলে দিন ইসলামের উপর টিকে থাকা খুবই কঠিন ব্যাপার প্রতিটি মুহুর্তে নিজের পরিচয় নিজের বিশ্বাস নিয়ে খোটা শুনতে কার ভালো লাগবে এজন্য আমরা দেখছি দীর্ঘদিনের সেকুলারাইজেশনের কারণে মুসলিম দেশগুলোর মুসলিমরাও ঠিক মতো ইসলাম পালন করে না ইসলামের প্রতি একটা অনীহা অবিশ্বাস আর সন্দেহ কাজ করতে থাকে ইসলামের বিধি বিধিনিষেধগুলোকে আজব মনে হতে থাকে কারণ মুসলিম সমাজের প্রচলিত রীতিগুলোই এখন অনেকাংশে অন ইসলামিক একজন সাই বলেছিলেন সমাজে প্রচলিত ব্যবস্থাকে বদলে দেয়া সহজ কথা নয় নৌকায় ঢিল ছুড়লে সবাই কেপে ওঠে নবীর রসুল্লাহ তাদের সমাজে ক্ষমতাশীলদের করা স্ট্যারস্কোকে চ্যালেঞ্জ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন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 প্রথমেই আবুজার রদিয়াল্লা আনহু গিফারের বাথিঘর ইসলামের ইতিহাসে অনন্য এক নাম আবুজার গিফারি রাজিয়াল্লা আনহু কী ছিল তার ইসলামে আসার কাহিনী ইমা মাহমাদ একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে আবুজার রদিয়াল্লা আনহু নিজেই তার ইসলাম গ্রহণের কাহিনী আমাদের বর্ণনা করেছেন শোনা যাক তার ভাষ্য আমরা ছেড়ে চলে এলাম আমাদের গিফার শহর ছোট থেকে যেখানে বড় হয়েছি শেষ পর্যন্ত সেই গিফার ছাড়তে বাধ্য হলাম মা আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো গন্তব্যের আশায়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 আল্লাহ আমাকে যেভাবে দোয়া করতে বলেন আমি সেভাবে দোয়া করতাম আমি রাত ভর দোয়া করতাম যতক্ষণ না ঘুম এসে আমাকে আচ্ছন্ন করে নেয় এরপর সূর্যের আলোয়ে আমি ঘুম থেকে জেগে উঠি আবুজর তার ভাইয়ের কাছে জানতে চাইলেন সেই মানুষটি কী শেখান উত্তর উনাইশ আবুজরকে ইসলামে কিছু শিক্ষার কথা বললেন তিনি নবীজি সাল্লু আলাইসালামের কাছ থেকে সেগুলো শিখেছিলেন এরপর আবুজর তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা লোকেরা তার সম্পর্কে কি বলে আমাকে বলো তো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 নুসুব আহমার হলো সেই পাথর যার উপর কোরাইশা তাদের দেব নামে পশু বলি দিত ফলে পাথরটা রক্তে ধিচে লাল হয়ে থাকত মার খাওয়ার পর আবুজরের শরীরের অবস্থা ছিল সেই পাথরের মতো আবুজর বর্ণনা করেন আমি জমজম জমজমকূপের কাছে গিয়ে সেখান থেকে পানি খেলাম আর জমজমের পানি দিয়ে গায়ের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম এরপর আমি কাবার পাশে গেলাম ইমাম আহমদের বর্ণনায় আছে যে আবুজর রাদিয়ালহু সেখানে তিরিশ দিন অবস্থান করেন কেননা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 प्रत्येक चक्कर तरा इसाफ और नायलार पाथर के स्पर्श कर छीलो। इसाफ और नायला गल्प प्रचलित आ प्रेम प्रेमिका विदिन दूजने का देखा अल्लाह तलाार घर पासे परस्पर जीना करार इच्छा कर ओ अवस्थाते ही आल्ला तला तक ता के पाथरे परिणत करें अथच कलर परिक्रमाय मक्कार मुश्रिकरा ते ओई मूर्तिगुलना शुरू कर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 তিনি কার পাশে এমন মূর্তি পূচা দেখে আর চুপ থাকতে পারলেন না মহিলা দুটোর দিকে মন্তব্য ছুড়ে দিলেন বললেন তোমরা পাথর দুটোর একটি আরেকটির সাথে সঙ্গম করিয়ে দিলেই তো পারো দুই মহিলা তাজ্জোপ হয়ে গেল তাদের মুখ থেকে কথা যেন হারিয়ে গেল হতে পারে তার কথা তারা বোঝেইনি। অথবা এমনও হতে পারে যে তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তাদের দেবতাদের নামে এরকম বাজে কথা কেউ বলতে পারে তারা কোন উত্তর না দিয়ে দাও করতে থাকে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 ওই যে ওখানে ওখানে একটা মোর্তাদ কি করেছে সে সে কথা মুখে আনার মতো নয় রসুল্লাহ লোকটির সাথে দেখা করতে চললেন তিনি সেখানে আবুজরকে পেলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ আমি এসেছি গিফার গোত্র থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম মমতার সাথে তার হাত আবুজরের কপালে রাখলেন আবুজর বলেন রসুলুল্লাহ আমাকে দেখে বিস্ময় অভিভূত সত্যের অনুসন্ধানে কেউ একজন গিফার থেকে মক্কায় চলে এসেছে কেন না,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 সাথে সাথে আবু বকর রাজিয়াল আনহু আমার হাতে বাড়ি মেরে নামিয়ে দিলেন বললেন হাত নামিয়ে নাও আবুজর ছিলেন অনুসন্ধানী ব্যক্তি যার তার যে কোনো কথা মেনে নেয়ার লোক নন আপন ভাই যখন নবী নবীর এনেছিল তিনি তার কথায় সন্তুষ্ট হতে পারেননি সত্যের ব্যাপারে আবুজরের সহজে একটা পথ বরাবরই কাজ করত অন্যায়কে তিনি কোনোদিনই সহ্য করতে পারেননি ভেটে মাটি ছেড়েছেন সত্যের সন্ধানে শুধু মক্কে এসেছেন মার খেয়েছেন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 কিন্তু প্রবল উৎসাহে আবুজোর পর তিনি মক্কার কুরয়েশদের সামনে চিৎকার করে উঠলেন আর আন্না ইহাম্মদ রসুল্লাহ এই কাজের ফল কি হতে পারে সেদিকে নজর দেওয়ার কোন সময় যেন নেই শাহাদা সোনা মাত্র কোরআশাহ আমাকে ছেঁকে ধরল এমনভাবে এলো পাতারে মারতে শুরু করলো আরেকটু হলো আমি সেদিনই মারা পড়তাম ঠিক তক্ষণি আব্বাস বিন আবদুল মুতালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম তিনি বললেন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 সেখানকার লোকদের ইসলামের দাওয়া দিতে শুরু করেন আর দেখতে দেখতে গিফারের লোকেরা ইসলাম প্রবেশ করতে শুরু করল তিনি বলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন হিজরত করেন ততদিনে আমার গোত্রের প্রায় অর্ধেক লোকই মুসলিম আমরা ঠিক করলাম যে রসুলুল্লা সাল্লু আলয়ের সাথে দেখা করতে যাব। আর তখন গোত্রের বাকি অর্ধেকে বলে উঠলো রসুলুল্লা সাল্লাহ সাল্লাম মদিনায় আসলে আমরাও তার সাথে দেখা করতে যাব। আমরাও তখন ইসলাম গ্রহণ করব।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 আর এভাবেই আবুজর রদিয়াল্লা আনহুর মাধ্যমে গিফার ও আসলামের সমস্ত লোক মুসলিম হয়ে যায় আরবের যে লোকগুলো কখনও মুসলিম হবে বলে আশাও করা যায়নি তারাই ইসলাম গ্রহণ করে এখন আবুজ রানহুর কাহিনী থেকে আমরা কী কী শিক্ষা পেতে পারি এক যে ব্যক্তি সরল পথের খোঁজ করে আল্লাহ তাকে হিদায়ত দেন আবুজর সত্য জানার প্রচেষ্টায় আন্তরিক ছিলেন তাই আল্লাহবাজ আল তাকে সত্যের সন্ধান দিয়েছেন দুই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 হয়তো তখন তার কল্পনা তো আসেনি যে তার পুরো গোত্র তার আহ্বানে সারা দিয়ে মুসলিম হয়ে যাবে এমন এমনকি তাদের দেখি আসলাম গোত্রও ইসলাম গ্রহণ করবে কিন্তু দায়ীদের কাজই এটা তারা বীজ বুনবে চারা জন্ম দেবেন আল্লা সোভার তালা হাদিসে আছে কোন ব্যক্তি হয়তো তেমন চিন্তাভাবনা না করেই এমন একটি ভালো কথা বলে ফেলবে যার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে পড়বেন এবং তার জন্য জান্নাত নির্ধারিত করে দেবেন আর কোন ব্যক্তি হয়তো এমন একটা কথা বলে বসবে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 আর সেটা নিয়ে অভিযোগ করি কিন্তু আমাদের উচিত আন্তরিকতার সাথে সময় ব্যয় করে জানা এবং বোঝার চেষ্টা করা সাত সাবধানতা অবলম্বন করা যেমন জরুরি তেমনি কখনও কখনও সাহসিকতা দেখানো জরুরি একটি বর্ণনা অনুসারে আবজর রদ আনহু এসেই নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি আলী বিন আপিতালিবের বাসায় অতিথি হিসেবে তিন রাত কাটিয়েছিলেন যখন তার কাছে মনে হলো আলীকে বিশ্বাস করা যায়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 কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবুজর রাজিয়া আনহু জিতেছেন আর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামা তার এই কাজের সমালোচনা করেননি এ থেকে বোঝা যায় এই কাজে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের অনুমোদন ছিল রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম যখন তাকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো না এটা তার পক্ষে কোনো অবশ্যকরণীয় আদেশ ছিল না বলা যেতে পারে এটা ছিল এক ধরনের রেকমেন্ডেশন আবুজর রাজিয়াল আনহু অবশ্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশের অবাধ্যতা করেননি যেমন রসুলুল্লাহ তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে তিনি তাই করেছেন আট আবুজর রাদি আল্লাহ আহু নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকের রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের সময়ই মুসলিম হয়ে যায় কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল সেটা হচ্ছে নেতৃত্ব রসুলুল্লা সাল্লু আলি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবুজর নেতৃত্বের জন্য যোগ্য নন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 দামাদালাস্তি ছিল ওঝা বা ডাক্তারও বলতে পারেন সে জিন তাড়াতে পারত খুব আন্তরিকভাবে সাহায্যের নিয়তে সে নবীজিৎ সাল্লা কাছে গিয়ে বলল শুনেছি আপনাকে নাকি জিনে ধরেছে আমি আপনাকে সাহায্য করতে চাই আপনি যদি চান তো আমি জিন তাড়ানোর ব্যবস্থা করতে পারি রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার এই কথা শুনে রেগে যাননি বরং খুদ্বার দুপরে তিনি তার বক্তব্য শুরু করলেন ইন আলহামদালিল্লাহ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 অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে তবে এসো আমার কাছে বায়াত করো রসুলুল্লা সাল্লা সাল্লাম তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন এক মুহূর্ত দেরি না করে তামাত বলল আশাহাদাহা আন্না আশাহাদ মুুল্লাহ তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে আমি আমার লোকেদের জন্য বায়া দেব এর খানিকক্ষণ আগেই লোকটি রসুল্লা সাল্লা আলাইসাল্লামকে সুস্থ করতে এসেছিল অথচ রসুল্লা সাল্লা আলিয়ালসাল্লাম তাকে জাহেলিয়াতে রোগ থেকে সুস্থ করে তোলেন অনেক বছর পরের কথা রসুল উল্লা সাল্লাইসাল্লামের পাঠানো এক সেনাবাহিনী সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তাদের নেতা তাদের জিজ্ঞেস করল তোমরা কি এই গ্রামবাসীর থেকে কিছু নিয়েছো। একজন বলে উঠল হ্যাঁ আমি তাদের থেকে একটা শক্ত সমর্থ উট ছিনিয়ে নিয়েছি সেনাবাহিনীর নেতা এই কথা শুনে বললেন ওদেরকে উটটা ফেরত দিয়ে দাও কেননা এটা হচ্ছে দামাদালাসদের গ্রাম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 इसलमिरोधी एक स्वप्पदर्घ्य चलचित्र निर्माण कर नाम दे फना सारा विश्व ए नहीं मुस्लिम मध्य प्रचंड प्रतिक्रिया देखा दे पार्टर आक नेता आर्नर्ड वैन जन छविटी डिस्ट्रीब्यूटर छ क्छर परसलम सम्पर्क भलोम जानते परेंीजे इसलम ग्रहण करें दुई हज़ार चौदह साले तरह बड़ ईस्कानदार एक कन्भेन्शने इसलमाम ग्रहण कर इस्कंदार तरह इसलमाम ग्रहण के कथा बर्णा करते गए ब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 এইসব ঘটনা থেকে প্রথম শিক্ষাটি আমরা সবাই জানি তবুও রিমাইন্ডার হিসেবে মনে রাখা প্রয়োজন তা হলো এই বিশ্বে সব কিছুই পরিকল্পনা পরিকল্পনাধীন তিনি চাইলে খারাপের মধ্যেও ভালো বের করে আনতে পারেন কাজে আমাদের কর্তব্য আল্লাহর উপর তাওয়াকুল করা এবং ইসলামের শত্রুদের ভয় না করা দুই নম্বর শিক্ষা দামাত বলেছিল সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে চিকিৎসা করতে চায় কেননা সে ভেবেছে তিনি একজন মানসিক রোগী সুস্থ সবল মানুষের জন্য এ কথা বেশ অপমানজনক কিন্তু রসুল্লা সাল্লু আলাই বিরক্ত বা রাগ কোনোটাই হলেন না প্রচন্ড ধৈর্যশীল বিচক্ষণ এই মানুষটি বুঝতে পারলেন যে লোকটি নিশ্চয়ই তার সম্পর্কে উল্টোপাল্টা কিছু শুনেছে কাজেই এই ঘটনা থেকে দায়ীদের শিক্ষা হলো সবর মানুষ ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা ভাবলে তাতে অধৈর্য না হয়ে তাদের মানসিকতা এবং ব্যাকগ্রাউন্ড বুঝে তাদের সেভাবে ইসলামের দিকে আহ্বান করতে হবে তিন নাম্বার শিক্ষা রসুল্লা সাল্লাহাম যে দুআটি পড়েছিলেন সেটা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবং গভীর এই দুআটিকে বলা হয় খুদপাতুল হাজা এই দুআটিও ছিল একটা দাওয়া কাজেই খুব সংক্ষিপ্ত কথাও হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে যদি আমরা সুনার অনুসরণ করি পরের সাহাবি আমর বিন আবাসা সাহি মুসলেমে আমর বিন আবাসা নামের এক সাহাবির ঘটনা বর্ণিত আছে তিনি ছিলেন আরবের অধিবাসী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 तक मक्कर परिस्थिति एम कठोर छोड़ी मक्कर बैर क्यों मुहम्मद साल्लम साकाश्ये साखात करते रसल्ला सल्लाम साज्ञेस कर लम क्या आनील एक जो नबी एर अर्थ क्यी एर अर्थ हमें आल्लास प्रेरित होती पाठिए सहकारे पाठ एकम्रार ही इबादत करते का शरिक् जा সমস্ত মূর্তি ধ্বংস করে দিতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি রসুলুল্লা সাল্লু আলাইস্লাম ছিলেন দূরদর্শী তিনি মক্কার এই বিপন্ন পরিস্থিতিতে আমারকে টেনে আনতে চাইলেন না বললেন তুমি এখন আমার অনুসরণ করতে পারবে না তুমি কি দেখছো না আমার কি অবস্থা তোমার লোকেদের কাছে ফিরে যাও যখন শুনবে আমি বিজয়ী হয়েছি তখন আমার সাথে এসে দেখা করো রসুলুল্লাহ সাল্লু আলহিস জানতেন তিনি জয়ী হবেন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 যখন তার পক্ষী বাহিনী থেকে মাত্র একটি পাখি অনুবস্থিত ছিল তিনি বুঝে গিয়েছিলেন যে হুৎ হুৎ পাখি সেখানে নেই এরপর আমর বিন আবাসা বলেন হে রাসুল আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন আমাকে সালাদ নিয়ে কিছু বলুন রসুল্লাহ সাল্লা আল্লাম তার কাছে সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করলেন এরপর আমর বললেন আমাকে অজু করা শেখান এরপর রসুলুল্লা সাল্লা আল্লাম তাকে অজু করা শিখিয়ে দিলেন এভাবে একটা সাধারণ মানুষের মনেও রসুল্লা সাল্লাম আলাইস্লাম অসাধারণ স্থান করে নিয়েছিলেন আমর বিন আবাসা রদেল্লা আনহুর কাহিনী থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই এক নাম্বার। আমরা আগের একটি পর্বে হোনফা অর্থাৎ হানিফদের নিয়ে আলোচনা করেছিলাম যারা মক্কার জাহিলিয়াতের সেই যুগে শির্ককে অপছন্দ করত এবং তাহিদের অনুসারী ছিলেন আমর বিন আবাসা বলছেন তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন অর্থাৎ তিনিও ছিলেন হানিফদের একজন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 তাই আমরকে বলেছেন তিনি যেন ইসলাম গ্রহণের খবর গোপন রাখেন এবং নিজের পরিবারের কাছে ফিরে যান পাঁচ আমর জিজ্ঞেস করেছিল কারা আপনার অনুসারী রসুল উল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছিলেন হৌর এবং আবধ এই কথার অর্থ হচ্ছে যারা স্বাধীন এবং দাস অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অনুসারীদের মধ্যে স্বাধীন এবং দাস উভয় রকম ব্যক্তি ছিল রসুল্লা সাল্লাইসাল্লাম এখানে নিরাপত্তার খাতিরে শুধু বলেছেন হুর এবং আবধ তিনি সাহাবিদের পরিচয় আমরকে দেননি ইবেন কাসির রাহিমাহুল্লাহ বলেন হুর এবং আবধ নামে সত্যি সত্যি দুজন মানুষ ছিল তার মতে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম ইচ্ছে করেই ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন এটা করেছেন তিনি নিরাপত্তার স্বার্থে কাজেই যেখানে মুসলিমরা নিরাপদ নয় সেখানে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা উচিত এর পরে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে আত্তুফাইল ইবেন আমরাত দাউসি ইবেন হিসাম বলেন আত্তুফাইল এমন এক সময় ইসলাম গ্রহণ করেন যখন মক্কার কোরাইশরা রসুল উল্লাহ সাল্লু আলাইস্লামের বিরুদ্ধে মক্কাবাসী এবং মক্কায় আগত লোকদের এই বলে সাবধান করছিল যে কেউ যেন তার কথায় কান না দেয় তুফাইল ছিলেন মক্কার বাইরে দাউস করত্রের একজন কবি তার ইসলাম গ্রহণের কাহিনী তিনি নিজেই উল্লেখ করেছেন যা সিরাত ইবনে হিসামে উল্লেখ আছে তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম মক্কায় থাকাকালে তিনি একবার কোনো কাজে সেখানে আসেন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 তার কথা জাদুর মতো যা পিতা পুত্র ভাই ভাই ও স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরায় আমাদের আশঙ্কা আছে যে সে আমাদের যে বিপদে ফেলেছে সে বিপদে আপনাকে আপনাকেও আর আপনার কমকেও ফেলতে পারে কাজেই আপনি তার কখনো কোনো কথা শুনবেন না তুফাল রা দিয়াল বলেন আল্লাহর কসম তারা এভাবে আমার পেছনে লেগে থাকল ফলে আমিও সংকল্প করলাম আমি তার কোনো কথা শুনবো না এবং নিজেও তার কাছে কোনো কথা বলবো না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 ইবিন হিসাম বলেন জুস ছিল দাওস কোত্রের একটি প্রতিমা তারা তার জন্য একটি পশু চারণক্ষেত্র বরাদ্দ করে রেখেছিল এই চারণক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা পানি জমে একটি ক্ষুদ্র জলাশয়ের সৃষ্টি হয়েছিল জুস পানি বলতে সেই জলাশয়ের পানি বোঝানো হয়েছে তুফা রাদ আলো আনহ বলেন আমার স্ত্রী বলল আমার পিতামাতা আপনার প্রতি কুর্বান হোক জুস ছাড়ার পক্ষ হতে আমাদের শিশুর কোনো ক্ষতির আশঙ্কা নেই তো আমি বললাম না সে দায়িত্ব আমার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 দাওস্কোত্রকে হৃদায়ত দান করুন তারপর তিনি আমাকে বললেন তুফাইল, তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও তাদের আবার দাওয়াত দাও আর দাওয়াতের কাজে নম্রতা বজায় রাখবে তুফাল রাজেল্লো আনহু বলেন আমি দাওস্কোত্রের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম রসুল উল্লাহ সাল্লি সালামের মদিনা হিজরতের পরও তা চালু থাকল এর মধ্যে বদর ওষুধ ও খন্দকার যুদ্ধ সংঘটিত হয়ে গেল এরপর আমি রসুল উল্লাহ সাল্লু আলহি সালামের উদ্দেশ্যে রওনা হলাম এ সময় আমার সাথে ছিল দাওস কোত্রের সেই সব লোক যারা আমার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করেছিল রসুল উল্লাহ সাল্লু আলাইসালাম তখন খায়বারে অবস্থান করছিলেন পরিশেষে আমি দাওস কোত্রের সত্তর বা আশিটি পরিবার নিয়ে মদিনায় পৌঁছলাম পরে আমরা সেখান থেকে খায়বারে গিয়ে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে মিলিত হলাম তিনি গনিমতের মাল থেকে অন্যান্য মুসলমানের সাথে আমাদের অংশ দিয়েছিলেন এরপরের সাহাবির গল্প আল হুসাইন রাজ্লা আনহু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 তাকে রসুল্লাহ সাল্লাহ আলয়ালামের বাসা পর্যন্ত পৌঁছে দিল এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো হুসাইন রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের বাসায় গেলেন এবং তাকে বললেন আচ্ছা তোমার নামে এসব কী শুনছি বলো তো তুমি নাকি আমাদের দেবতাদের ব্যাপারে আজে কথা বলো তোমার বাবা তো এমন ছিলেন না তিনি তো বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন বলেই জানি উত্তরে রসুলুল্লা সাল্লি সাল্লাম বললেন শোনো আমার আর তোমার বাবা তারা দুজনই চাহান্নামি আমাকে তুমি বলো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 कहे सब आंतोर जो सबसे बड़ शिक्षा एवं करणीय युति सत् और आंतरिक अंतर दिए इसलम के बोझार चेषा कर प्रचलित समाजा के स्टैंडार्ड धरे व पश्चिमा चोक दिए नए इसलम के से भावे बोझा जरूरी जे भाव आल्ला नाजिल कर सबधरण बाह्यिक आदर्श प्रभावमुक्त हुए इसलम के बोझा जरूरी जदि इसलमारे सत् हई तब अवश्य आल्ला हिदायत देवें অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন 2